প্রিয় দর্শক মন্ডলী আমাদের ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এবং হালাল হারাম সম্পর্কে আমরা যে পর্ব চালিয়ে যাচ্ছি আজকে তার একটা পর্ব হলো হারামের পর্ব অনেক মানুষ এইর মাধ্যমেই হারাম ভক্ষণ করে থাকে এবং প্রত্যেক ঘরে সংসারে সংসারে এর প্রভাব পড়ে আছে পড়তে থাকছে এর জন্য কত ক্ষতি হচ্ছে কত মানুষ এই মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটুকু আমরা একটু বিচার করে দেখব আর সেটা হচ্ছে সমাজে পন ও যৌতুক প্রথা পন ছাড়া যৌতুক ছাড়া আজকাল যেন বিবাহই হয় না আজকাল বিবাহের মূল অঙ্গ হয়ে দাঁড়িয়েছে পন বা যৌতুক অথচ ইসলামের যেটা নীতি সেটা হচ্ছে তুমি নারীকে দিয়ে বিবাহ করো এটা নারী কিনে নেওয়া নয় অনেকে মনে করে মোহর দেওয়া মানে নারীকে কিনে নেওয়া না নারীকে উপহার দিয়ে নারীকে মোহর প্রদান করে তুমি তাকে নিজের স্ত্রী রূপে বরণ করে বাড়িতে নিয়ে এসো কিন্তু হয়ে গেছে উল্টো হয়েছে কি যে পুরুষ আজ নারীকে না দিয়ে নিজে নারী সেজে নারীর কাছ থেকে নারীর অভিভাবকের কাছ থেকে কোনের কাছ থেকে আদায় করে নিয়ে আসছে টাকা পয়সা জমি জায়গা পুকুর ফ্রিজ আলমারি খাট টিভি অমুক অনেক কিছু শ্বশুর বাড়ি থেকে যতটা পারা যায় ততটা নেওয়ার জন্য অধিকাংশ মানুষ এই পন প্রথার কারণে এমন অবস্থাতা তার সংসারের সেই কথা আমি আপনাদের সামনে একটা একটা করে বলবো আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ইমানদাররা তোমরা আপশে তোমাদের ধন বাতিল উপায়ে খেও না ভক্ষণ করো না শ্বশুরের মাল খাবে কিন্তু ইসলাম তার অনুমতি দেয় না ইন তাকুনা তারা তবে হ্যাঁ যদি আপোষে সম্মতিক্রমে ব্যবসা হয় তাহলে আর ওই মেয়ে নিয়ে সাথে ব্যবসা হয় না বা অপরের মেয়ে নিয়ে ঘরে বউ করে তুলে আনার জন্য বিয়ের সাথে ব্যবসা এটা ব্যবসা নয় যে ব্যবসার কারণে বিয়ের মালকে হালাল করে নেওয়া হবে সে ব্যবসা নয় পণ প্রথা যৌতুক প্রথা নিশ্চয়ই আপনারা জানেন পন হচ্ছে এক আশ্চর্য জাদু পনের সোনার কাঠি ও যৌতুকের রূপার কাঠি দুই কাঠি দ্বারা মেয়ে শ্বশুর বাড়িতে ইচ্ছা সুখ পেতে পারে আর যদি না থাকে কাঠি সুখ পেতে পারে না পন হচ্ছে নারীর অবমাননা যৌতুক নারীর মর্যাদার কুঠার আঘাত তার অধিকার হরণ যৌতুক যুব জীবনের অভিশাপ অশান্তির বিষাক্ত দাবানল এই পন প্রথা পন স্ত্রীর নিকট নিজের ব্যক্তিত্ব বিক্রয়ের মূল্য পন ইসলামী বিধানে নির্লজ্জ বিরুদ্ধা আচরণ ইসলামের যে বিধান বিধান বলে না যে তুমি পণ গ্রহণ করো যৌতুক গ্রহণ করে স্ত্রীর কাছ থেকে পন অর্থ লোলুপতা শোষণ ও পীরন টাকার লোভ সম্পদের লোভ পরের ধনে লোভ পণ উপকারীর উপকার বিস্তৃতকারী যে উপকার করে যে একটা মানুষ করা মেয়ে তোমার সংসারে তুলে দেয় সে তার কোনো বিনিময় না পেয়ে উপরন্তু তার কাছ থেকে নেওয়া হয় পন হচ্ছে এক প্রকার ঘুষ অনেক সময় মেয়েরা বা মেয়ের পক্ষ থেকে নিজে থেকেই এই পণ দিয়ে একটা ভালো জামাই খোঁজা হয় চাকরিওয়ালা জামাই চায় তাতে পণ লাগবে দেবো এইভাবে ঘুষ দেওয়া হয় পণ বা যৌতুক না নিয়ে বিয়ে না করা অথবা ছেলের বিয়ে না দেওয়া এক প্রকার ঘুষ গ্রহণ করা নামান্তর কন্যা দায়ে পড়া মানুষের নিকট থেকে ঘুষ নিয়ে তাকে কন্যা দায় মুক্ত করা এবং বড় ঘর ঢোকার জন্য ঘোষিতভাবে বরপক্ষকে কন্যা পক্ষের ঘুষ দেওয়া উভয় কাজই হারাম পণ দেওয়া হারাম পন, নেওয়া হারাম অবশ্য বাধ্য হয়ে যদি কেউ দিয়ে দেয় সেটা আলাদা কথা কিন্তু ইচ্ছা করে পণ নেওয়া হারাম পন, যেমন তোমরা বাতিল একে অন্যের মালভক্ষণ করো না আর তার জন্যে বিচারকদের কে ঘুষ দিও না যাতে করে এক মানুষের মাল পাপ করে পাপের সাথে গ্রহণ করে থাকো জেনে শুনে এক মানুষের মাল জেনে শুনে পাপের সাথে ভক্ষণ করবে এটা তোমাদের জন্য যায়জ না এই ঘুষ দেওয়া যায়জ মোটা টাকা পোন দিয়ে চাকরিওয়ালা জামাই খোঁজা যায়জ না পণ প্রথা শুধু শরীয়ত বিরোধী নয় বরং তা বিবেক সমাজ ও আইন বিরোধীও দেশের আইন আছে কিন্তু আইন বিরোধী হলেই কী হবে আইন তো সেই রকম আকাশে ফান পেতে তো আর বোনের পাখি ধরা যায় না বোনের পাখি ধরতে হলে বনে ফান ফাঁতে হবে তাই না তো আকাশে ফান ফাঁতলে কি হবে ওই রকম আইন করলে সে আইনে সে আইনের কাছে খবর গেলেই তো তাও আবার রক্ষক হয় যদি ভক্ষক হয় যার হাতে আইন আছে সেই যদি পণ গ্রহণ করে যে আইন প্রয়োগ করবে সেই যদি পণ গ্রহণ করে সমাজে যারা এই শ্রেণীর আইন ইসলামের আইন প্রচার করবে তারা নিজেরাই যদি পণ গ্রহণ করে তাহলে কি বলার কথা আছে যে সরষে ভূত ছাড়বে সেই সরষেতে ভূত থাকলে ভূত ছাড়বে সুতরাং পণ একটা অভিশাপ আইন বিরোধী হলেও দেশে চলতেই আছে চলছে কেন যেহেতু সেই আইন ওইভাবে চালানো যায় না যদি না মানুষের বুকে ইমান আসে মানুষ যতক্ষণ না নিজে সতর্ক হয়েছে যতক্ষণ না এটাকে হারাম বলে জেনেছে এবং হারাম খাদ্য বলে জেনেছে ততক্ষণ পর্যন্ত আপনি মানুষের মন থেকে মানুষের সমাজ থেকে আপনি পণ প্রথাকে দূর করতে পারবেন না দূর করতে পারবেন না অর্থ প্রদান করে বিবাহ না করে অর্থ গ্রহণ করে বিবাহ করা অবশ্যই তোমরা নারীদেরকে তাদের মোহর সন্তুষ্ট মনে দিয়ে দাও স্ত্রীদেরকে তাদের যে মোহর সন্তুষ্ট মনে দিয়ে দাও পরে তারা খুশি মনে ওই মোহরের দিলে তার সচ্ছন্দে ভোগ করতে পারো তার আগে না তোমার স্ত্রীকে তার মোহর সন্তুষ্ট চিত্তে দান করো তাও এটা হচ্ছে আদেশ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُمْ بِهِ مِنْ بَعْدِ الْفَرِيضَةِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا الله تعالى কোন কোন নারী হারাম সে কথা উল্লেখ করা পর বলছেন উল্লেখিত নারীগণ ছাড়া আর সকলকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ করা হলো কি শর্তে এই শর্তে নিজের সম্পদের বিনিময়ে মাল দিয়ে বিবাহ করবে আর সেই মাল দিয়ে বিবাহ করার মাধ্যমে তাকে গ্রহণ করবে অবৈধ যৌন সম্পর্কের মাধ্যমে নয় হ্যাঁ একটা গার্লফ্রেন্ড করে নিলেন লিভ করলেন খালাস একটা মেয়েকে নিয়ে বাস করলেই হলো বিনা বিবাহে না ভালোবাসা সম্পর্ক কায়েম করে বাস করছেন বিয়ে করবে এক সময় আশি নব্বই বছরে বিয়ে করলে হবে তবে এখন একসাথে থাকো এখন কি ফ্রেন্ড এটা বন্ধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাই না ইসলামের নীতি এটা না ইসলামের নীতি হলো কোন মেয়েকে পছন্দ করলে তুমি তোমার মাল দিয়ে তার অভিভাবকের অনুমতি ক্রমে তাকে বিবাহের মাধ্যমে গ্রহণ করো ব্যবচারের মাধ্যমে না অবৈধ যৌন সম্পর্কের মাধ্যমে না অতঃপর তোমরা তাদের মধ্যে যাদের মাধ্যমে দাম্পত্য সুখ উপভোগ করবে তোমার যে স্ত্রী সম্পর্কে তোমার সম্পর্ক কায়েম হবে তাদেরকে নির্ধারিত মহর অর্পণ করো ফারিদা নির্ধারিত মহর অর্পণ করো মোহর নির্ধারণের পর কোন বিষয়ে পরস্পর রাজি হলে তাতে তোমাদের কোনো দোষ হবে না তারপর যদি রাজি হয়ে যায় ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম তাহলে আলাদা কথা কিন্তু মাফ চেয়ে না এটা কেমন বিয়ে করলেন বিয়ে করার পর এসে বাসর ঘরে বললেন দেখো তোমার গায়ে হাত দেওয়া হবে না তুমি যদি আমার মোহর মাফ না করো তো সে বেচারি মাফ করবে নাকি বলবে যে না মাফ করব না মাফ করব না বলে তো সর্বনাশ হয়ে যাবে এত খরচ খরচা করে বিয়ের পর না মাফ করবো না বাড়ে এই বেটি তো অহংকার খুব বেশি তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আর সেই অবস্থাতে সে মাফ করতে বাধ্য সে বলবে হ্যাঁ হ্যাঁ তোমার কোনো চিন্তা নেই আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু ওই অবস্থাতে কি করে হতে পারে যদি হয় করলে তারপর তাকে তালাক দেন দেখেন ওই মাপ তখন বাপ হয়ে উঠবে তাই না সাফ হয়ে উঠবে আমার মোহর দিয়ে দাও তারপর তুমি আমাকে তালাক দেবে তখন সে আবার কেশ করবে সে আবার আইন প্রয়োগ করবে সুতরাং ওই সময়ে নতুন বউ হয়ে এসেছে তাকে চাপ প্রয়োগের মাধ্যমে মাপ চাইবেন এটাও ঠিক না এটা কি পুরুষ তুমি পুরুষ মানুষ কেন তার কাছে কেন ছোট হয়ে তার কাছে ক্ষমা চাচ্ছ যে তুমি আমাকে মোহরানা মাফ করে দাও আরে রাখো মোহরটাকে দেনমোহর করো দেনমোহর মানে কি দেন মানে হচ্ছে ঋণ দেন মানে হচ্ছে ঋণ এজনের আমাদের দেশের মোহরটা দেন মোহর ঠিক আছে দেনমোহরই রাখো কিন্তু পরিষদ করার নিয়ত রাখো যে কোনো ভাবে হোক আমি তাকে পরিষদ করে দেবো মাফ চাইবো না তারপরে সে যদি নিজে থেকে মাফ করে সেটা আলাদা কথা কিন্তু আপনাকে চেষ্টা রাখতে হবে ধীরে ধীরে ধীরে ধীরে যে মোহর আমি বেঁধেছি বাঁধা হয়েছিল যে মোহর দেববলো বলে করেছি সেই মোহর আমি তাকে প্রদান করব আমি তার কাছে ক্ষমা চাইব না আল্লাহ আর আইনের কথা বলছেন যে আইন কি দিয়ে বিয়ে করো। তোমরা তাদেরকে বিবাহ করো তাদের পরিবারের তাদের অভিভাবকের অনুমতি ক্রমে আর তাদেরকে ন্যায়সঙ্গত ভাবে তাদের মোহর প্রদান করো যে যেভাবে চালু আছে যেখানে যেমন চালু আছে মোহর কতটা কীরকম পরিবার হলে কীরকম মোহর লাগে ন্যায় সংখ্যতভাবে প্রচলিতভাবে তার মোহর আদায় করো তার মানে দাও দিয়ে বিবাহ করো নিয়ে নয় পণ গ্রহিতা সমাজ বিরোধী লোক যেহেতু পণের ছবলে বলে মেয়ের মা বাবা নিঃস্ব হয় পণ দিতে না পারলে সংসারে তাকে নানা গঞ্জনা অত্যাচার চোখ বুঝে সহ্য করতে হয় নারী নির্যাতন নারী নির্যাতন আজকাল বাইরে হচ্ছে নারী ধর্ষণ হচ্ছে নারীর উপরে নির্যাতন চালানো হচ্ছে ঘরের ভিতরে বেশি নির্যাতন হয় না বাইরে বেশি নির্যাতন হয় নারী নির্যাতন হয় ঘরের ভিতরে বেশি আমাদেরই মা আমাদেরই বোন আমাদেরই ভাবি আমাদেরই মেয়ে এক একটা ঘরের থেকে সেখানে নির্যাতিতা হচ্ছে আর বাইরে যেটা হচ্ছে ধর্ষণ সেটা নিজেদের কারণেও কিছু হচ্ছে আর অসৎ মানুষের কারণে হচ্ছে কিন্তু বাইরে যেটা হয় সেটা মানুষে দেখতে পায় ফলে সেখানে কম হয় কিন্তু ঘরের ভেতরে যেটা হয় গোপনে গোপনে নারী নির্যাতন বধূ নির্যাতন এটা অনেক বেশি সুতরাং বধূ নির্যাতন যারা করছে তারা আসলেই সমাজ বিরোধী আর এক মহিলা যে বেচারি এক শ্বশুরবাড়িতে থেকে নিরুপায় অবস্থায় কালাতিপাত করে সংসার করে সেই মহিলার অবস্থা তো বুঝতেই পারছেন তার কত কষ্ট হয় দর্শক মন্ডলী আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি তারপরে আবার আপনাদেরকে সংসারের কথা শোনাব আমাদের এই সংসারের মাঝে কত অত্যাচার হচ্ছে সাথে থাকুন কাছে থাকুন দর্শক মন্ডলী আবার ফিরে এলাম আপনাদের সামনে সেই কথা শোনাতে যে আমাদের এই সংসারের ভিতরে আমাদের এই মা বোনরা অত্যাচারিতা হচ্ছে নির্যাতিতা হচ্ছে পণ যৌতুকের নামে তার বাবা হয়তো ওদা করেছিল দিতে পারছে না তার জন্য আমরা তাকে গঞ্জনা ভৎসনা দিয়ে তাকে চাপ দিচ্ছি আদায় করার জন্য চাপ দিচ্ছি এই জন্য पणर अभिस अनेक युवत विवाह यथसम है ना पण दीतेबा पण जेतु दीतेक दीतेने शवशुरड़ी कथा सुनते हैं येज विवाह पिछिए जा समाज व्याचार बृद्धि पा बृद्धि पाच्चे जारूर सन्तान और भ्रूण हत्या एकटार पर एकटार आपनर क्षति समाज क्षति पण प्रथा जौतुक प्रथार, प्रथार आज ता आईन बिोधी हो कारण समाज नारी अवहलिता তার শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয় না যেহেতু যে মেয়েকে বিবাহ দেওয়ার সময় পণি দিতে হবে তার শিক্ষার প্রয়োজন কি সমাজের মন তখন বলছে ঘরের আবর্জনা পয়সা দিয়ে ফেলতে হয় রক্ষণীয়া পালনিয়া শিক্ষা নিয়ে আদৌ নয় তাকে শিক্ষা দিয়ে কি হবে তাকে তো পয়সা দিয়ে বিদায় করতেই হবে সুতরাং তার শিক্ষার প্রতি আর ভূক্ষেপ করা হচ্ছে না যৌতুকের ভয়েই অনেক মহিলা স্বনির্ভর হচ্ছে যে ঠিক আছে হয়তো শ্বশুর জায়গা পাব না শ্বশুর বাড়িতে সুখ হবে না তার মানে স্বনির্ভর হই নিজে কামাবো নিজে উপার্জন করব খাব বেপর্দা হয়ে এমন কাজ করছে যা নারীর জন্য শোভনীয় নয় কিসের জন্য শুধু যৌতুকের ছবলে অভিভাবক নিজের মেয়েকে সুযোগ দিচ্ছে যে সে নিজে বর পছন্দ করে নে অনেক সময় ছেলের বন্ধুরা আসছে তখন মেয়েকে খিদমতের জন্য পেশ করছে পানি দেয় নাস্তা দিয়ায় যাতে কি হয় ঘটে তো ঘটে যাক পটে তো পটে যাক আর বিনা পয়সায় বিয়েটা হয়তো হয়ে যাক সুযোগ দিচ্ছে সুযোগ দিচ্ছে যে মেয়েটা বিয়ে দিতে কষ্ট হবে তার থেকে যদি একটু প্রেম ভালোবাসা ইয়ে করে বিয়ে যাকে বলে আর কি ইয়ে করে বিয়ের সুযোগটা যদি হয়ে যায় তো হয়ে যাক অভিভাবক কী করবে এই ছবল থেকে বাঁচার জন্য মেয়েকে বাড়িয়ে দিচ্ছে এইভাবে ব্যবিচারের পথে সন্তানের আশাধারী অধিকাংশ পিতা কন্যা সন্তান চায় না অনেকে পরীক্ষা করিয়ে ভ্রণ অবস্থাতেই তাকে হত্যা করে ফেলে পেটে থাকা অবস্থাতেই তাকে নামিয়ে দেয় আর এই অবস্থা সে যুগের বর বড় মানুষদের মতো তারা জাহিলি কাজ করে যে সন্তান কন্যা চেহারা কালো হয়ে যায় হওয়ার সংবাদ শুনলে তার চেহারা কালো হয়ে যায় আর এই খবর যেন তাকে ভালো লাগে না যে সুসংবাদ তাকে দেওয়া হয়েছে সেই সংবাদ শুনে যেন সমাজে লুকিয়ে বেড়ায় সমাজে মুখ দেখাবার যোগ্যতা থাকে না কেন না মেয়ে হয়েছে নারী ছিল অবহেলিতা আসলে মেয়ে এমন জিনিস জাহিলি যুগের ছিল বর্তমান যুগেও মেয়ে হয়েছে এই জন্য ভ্রূণ অবস্থাতেই ভ্রূণ পরীক্ষা করে মেয়ে হলে তাকে নষ্ট করে দিচ্ছে জাহিলি যুগে কি করত তাকে পুঁতে ফেলতো জেনত পুঁতে ফেলতো মেয়ে চাই না এই যুগেও লোকেরা আধুনিক যুগে তারা যন্ত্রের সাহায্যে দেখে নিচ্ছে যে মেয়ের ভোন না ছেলের ভুন যদি মেয়ে তাহলে তাকে নামিয়ে দেওয়া হচ্ছে তাকে জন্মাবার আগেই নষ্ট করে দেওয়া হচ্ছে ফুল অবস্থাতেই ধ্বংস করে দেওয়া হচ্ছে মেয়ে উপহার দিয়ে উপকারের বিনিময়ে শ্বশুর তার জামাই নিকট থেকে প্রাপ্ত হয় যৌতুকের বিস্ফুল অথচ আল্লাহর কোরআন বলে উপকারের বিনিময়ে উপকার তার কি হতে পারে হাল জাজা উল এহসানি ইল্লা কিন্তু বিয়াই উপকারের বদলে উপকার দেয় না বরং উপকারে কিছু ত্রুটি হলে বরং দেওয়াতে কিছু ত্রুটি হলে ব্যয় তার যে বদলা দেয় তা আপনাদের জানা আছে বিভিন্ন খবরে আপনারা জানতে পাচ্ছেন যে কত কোর্ট কাচারি কত কি হচ্ছে পনের প্ররায় পড়ে মেয়ে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয় তখন বাবা সম্পত্তি দেয় না জমি বিক্রি করে যখন বিয়ে দিয়েছে তাকে আবার সম্পত্তি কেন দেবো তাহলে আল্লাহর বন্টন আইনও হস্তক্ষেপ হয় অনেক ক্ষেত্রে পণ গ্রহণকারী স্বামী তার বিবি গোলাম হয় হবেই সে পণ নিয়েছে অনেক টাকা নিয়েছে এবারে বিবি যা বলবে টাকা শুনতে হবে আর না শুনলে তুমি আমার টাকা ফেরত দাও অনেক টাকা হলে সে যখন টাকা ভক্ষণ করে থাকে তখন সে বিবির গোলাম হয়ে যায় যৌতুক আসবাবপত্র থেকে শুরু করে খাট আলমারি টিভি ফ্রিজ গাড়ি জমি পুকুর ভিসা ভিসা পর্যন্ত যৌতুক তাই না আমাকে ভিসা দাও তবে তোমার বোনকে বিয়ে করবো বা তোমার মেয়েকে বিয়ে করব আগে থেকে শর্ত ভিসা চাকরি ইত্যাদি সব হচ্ছে পণ যৌতুক তা না হলে সব কথায় ফাঁকা আসল কথা টাকা বরপণের মাল হারামের মাল কন্যা হারামের মাল হারামে যাক আর হারামের মাল হারাম হারামে খাক যেটা আপনার বুঝতেই পাচ্ছেন কারণ সাধারণত তা হয় পূর্ব থেকেই করা টাকা। হয়েছে ফট করে করে দিল। তারপরে কয়েক বছরে সুদে আসলে বিশ ত্রিশ লাখ হয়ে যাবে ধম করে বিয়ে দাও মেয়ের হারামের টাকা খোর খাবে না হারাম খোর জামাই হারামখোর বিয় খাও ও তো হারামে তৈরি করেছি টাকা হারামে টাকা হারাম করে খাক মানুষরা পনের জ্বালাতে যৌতুকের জ্বালাতে ভিক্ষা করতে হয় তাই না বাবারা শুনেছেন মসজিদে বাবারা কন্যা গ্রস্ত হয়ে পড়েছি বাবারা আমাকে সাহায্য করো ঘরে মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারছি না তার জন্য সাহায্য করো সমাজের চোখের সামনে দেখা যাচ্ছে যে মানুষ ভিক্ষা করছে শুধু মেয়ের বিবাহ দেওয়ার জন্য এই হারাম খাওয়া টাকা এই হারামের টাকা খেয়ে তোমার দোয়া কবুল হবে না বুঝতেই পাচ্ছেন যে দোয়া কবুল না হলে পড়ে অনেক ইবাদত আপনার কবুল হবে না পক্ষান্তরে যে নিরুপায় সে কি করবে এ কথা আগেই বলেছি পণ না দিয়ে যদি বিয়ে নাই হয় তাহলে ঘুষ দাতার পাপ না হলেও যেমন আপনি সুদ ছাড়া ঋণ পাবেন না তখন বাধ্য হয়ে সুদ দিতে হবে ঘুষ ছাড়া আপনার কাজ হবে না বাধ্য হয়ে আপনি ঘুষ দিতে হবে তখন আপনার গোনা হবে না যে খাবে তার গোনা হবে এই সমাজে কিভাবে যৌতুকের এই প্রাদুর্ভাব ঘটল এর কারণ কি সমাজের কারণ হলো এই পোন আসার কারণ হলো এরা বিজাতির অনুকরণ করে বিজাতিরা নিচ্ছে আমরাও নোবো পাশের পরিবেশে সবাই নিচ্ছে আমরাও নোব কোন পথার কারণ মুসলিমের দিন থেকে উদাসীন্ন মুসলিম দিনকে পছন্দ করে না দিনকে মানতে চায় না নারী প্রগতির নামে বেলল্লাপনা পর্দাহীনতা আর পাড়া খসে গেলে আয়নার কোনো দাম থাকে না কলা ছিলে দিলে পরে আতার কোনো দাম থাকে না ফলে সেই মেয়েকে টাকা পয়সা দিয়ে বিক্রি করতে হয় তখন টাকা পয়সা দিয়ে সেই জিনিসকে ফেলতে হয় নিশ্চয়ই পর্দাহীনতা পণ প্রথার একটা কারণ আপনি জানেন যে জিনিস ঢাকা থাকে তার মান আলাদা খোলা থাকলে তার মান থাকে না একবার এক স্কুলে পরীক্ষা স্বরূপ গার্লস স্কুলের মেয়ে তার টিচারকে প্রশ্ন করছে যে কেন ইসলামে পর্দা আছে পর্দা কেন করতে হয় তখন বলে ঠিক আমি কালকে দেবো আজকে দেবো না কালকে দেবো এবার মনে করুন ক্লাসে পঞ্চাশজন ছাত্রী আছে মহিলা বা টিচার মহিলা টিচার সে কী করেছে সে পর্দা মানে পর্দা করে পরের দিন চকলেট নিয়ে এসেছে পঞ্চাশটা চকলেট নিয়ে এসেছে তার মধ্যে কিছু খোলা আর কিছু বেশ সুন্দর করে ওই যে মোড়া চকলেট তারপর যখন চকলেট বলছে তোমার সব একটা একটা করে তুলে নাও চকলেট যখন তুলছে তখন দেখা যাচ্ছে প্রত্যেকটা মেয়ে ওই যেটা মোড়ানো আছে সেই মোড়া চকলেট তুলছে আর যেটা খোলা আছে সেই খোলা চকলেট তুলছে না তার কারণ তারা বুঝছে যে এই খোলা চকলেট খাইলে ক্ষতি হতে পারে তারপরে শেষকালে বলছি তোমরা সবাই মোরা চকলেট তুললে কেন খোলা চকলেট তুলে না কেন তারা বলল সিস্টার হতে পারে এই যে এটা ভাইরাস থাকতে পারে এতে মাছি বসে এই জন্যে আমরা খোলা চকলেট পছন্দ করি না মোরা চকলেট পছন্দ করি কালকে কে প্রশ্ন করেছিল যে মুসলমান মেয়েদেরকে কেন পর্দা করতে হয় তার উদাহরণ হচ্ছে এইটা যে মেয়ে পর্দা করে না তাদের মাঝে বিভিন্ন ভাইরাস থাকতে পারে বিভিন্ন মাছি বসতে পারে এই জন্যে অনেক পুরুষ পছন্দ করে না অধিকাংশ মুসলিম পুরুষরা পছন্দ করে না এই জন্য মুসলিম নারীদেরকে পছন্দ করতে হয় এখন যে খোলা থাকবে যাতে মাছি বসবে সেই জিনিসটাকে তবু বিক্রি করতে হবে তখন টাকা পয়সা দিয়ে বিক্রি করতে হবে আর তখন হয়ে যাবে সেটা পণ প্রথা পণ প্রথা খুবই খারাপ জিনিস যে কারণে মহিলা আত্মহত্যা করতে বাধ্য হয় আত্মহত্যা করতে প্ররোচিতা হয় সেই মহিলা সংসারে ভালো খেতে পায় না ভালো পড়তে পায় না আর কথাই কথায় শাশুড়ির গঞ্জনা ননদের গঞ্জনা তারপরে কথায় কথাই তাকে বলা হয় ফকিরের তোর কিছু না না। কেন পাঠায় ক্ষতি করলে বলে আনার বেলায় বেলায় আর আছে। কত রকম গঞ্জনা ভসনা এই মেয়েকে এই দুর্বল মেয়েকে সংসারে সহ্য করতে হয় আর যে মেয়ে তার বাপের বাড়ি থেকে টিভি নিয়ে এসেছে তার একটা গর্ব আছে বাপের বাড়ি থেকে খাট আলমারি নিয়ে এসছে তার গর্ব আছে সেই খাট আলমারিতে শাশুড়ি শুধছে তার গর্ব আছে তার সেই সংসারের প্রতিষ্ঠা আছে কিন্তু যে মেয়ের বাবা দিতে পারে না সেই মেয়ের বাবা সেখানে যখনই বাড়িতে আসে সম্মান পায় না বিয়ের বাড়িতে বেড়াতে এলে সম্মান পায় না আর সেই বউ সেই বাড়িতে অনেক সময় নির্যাতিত হয় অত্যাচারিতা হয় অনেক সময় তাকে খুন করা হয় পরিকল্পিতভাবে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তাকে বিষ খাইয়ে দেওয়া হয় মেরে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় আত্মহত্যা করতে পরিচিত করা হয় তখন সে মেয়ে আত্মহত্যার পথ ছাড়া অন্য কোনো পথ পায় না কিন্তু আসলে আত্মহত্যা করা মহাপাপ তাই না আত্মহত্যা করা যায়জ না তাকে সহ্য করা ধর্য ধরা দরকার কিন্তু পারে না সামাল দিতে পারে না দর্শক মন্ডলী সময় আমাদের শেষ হয়ে গেছে সামান্য কিছু সময় আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারে আমি যে কথাটা বলতে চাইছি যে বিয়েতে কেউ যদি গিফট দেয় সেই গিফটটা কি নেওয়া যাবে মানুষের যখন বিয়ে হয় পুরুষ কিংবা মহিলা বিয়েতে যদি কেউ গিফট দেয় তালে সেই গিফট গ্রহণ করা যাবে সেটা হচ্ছে হাদি উপহার এখন যদি আপনি বিয়ে করেন আর আপনার শ্বশুর যদি গিফটের স্বরূপ কিছু দেয় স্বেচ্ছায় সেটা গ্রহণ করা যাবে সেটা পোন বা যৌতুক নয় দর্শক মণ্ডলী আগামী তো আমাদের সাথে থাকুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক জিনিস জানতে এবং মানতে পারি হালাল রুজি গ্রহণ করতে পারি হারাম থেকে দূরে থাকতে পারি আল্লাহ আমিন ও সাল্লা নবীন মোহাম্মদ আল্লাহ ওয়াসভি আজমাইন يا من تحفظ آياتي كي ترقي في الجنات بثبات مع إخباتي تختم كل القرآن وجهك شع من الأنوار وقدم يعطيك الجبار